আজ পঁচ নভম্বর সন উনিশ সো পচাসি আম বাংলাক্ত নাটক নির্দেশক অভিনেতা শ্রী মনোজ মিত্র সে বাতচিত রিকড করার আমরা খুব খুশি যে আপাতত আজকে আপনাকে আমরা ধরতে পেরেছি আমি তাই বল আপনার আর অরুণ মুখার্জি দুজনেরই বাকি রয়ে গেছিল আপনারটা হয়ে গেলে এবারে ওকে একটা চিঠি দেবো যে এখন তুমি একা রয়ে গেছো এবারে চুপচাপ একদিন চলে এসো আচ্ছা নাট্যসোধ সংস্থানের কাজের সম্পর্কে আপনাকে কিছু বলবার দরকার নেই আপনাকে এর আগেও আমরা পেয়েছি আমাদের মধ্যে আর আপনি জানেন আমরা কী কাজটা করছি আমাদের এই যে ডকুমেন্টেশনের উদ্দেশ্যটা হলো যে আমরা যাতে কিছু প্রামাণিক অথেন্টিক মেটিরিয়াল লোকেদের সম্পর্কে রাখতে পারি আর অন্যরাও পরের সম্পর্কে কমই বলেন আমরা কোথায় কত লেখি কাজের সম্পর্কে হয়তো একটু লিখলাম কিন্তু নিজে কথা বললে বলা যায় আপনার অভিজ্ঞতার কথাটা আপনার ফর্ম আপনি ফিল করে পাঠিয়ে দিয়েছিলেন সেটা আছে আমার কাছে তাতে কতগুলো তথ্যগত জানা হয়েছে তবে আমরা আরও একটু ডিটেলে আপনার মুখে জানতে চাইবো আপনার আপনার হিস্টরিক্যালি আপনার সম্পর্কে ব্যাপারটা জানতে চাইবো আমরা খুব ক্রিটিক্যাল এটাতে হতে চাইছি না কেন ক্রিটিক্যাল ব্যাপারটা অনেকেরা করেন তার অনেক ঝামেলাও থাকে আমাদের হিস্টরিক্যাল ব্যাপারটা আছে তা আপনার সম্পর্কে আপনার মুখে জানতে চাই আপনার জন্ম কবে কোথায় আপনার ছোটোবেলার কথাগুলো আপনি কি করে নাটকের সঙ্গে জড়িয়ে পড়লেন আর সমীকলে আরও খুব ভালো হবে আমার অভিজ্ঞতা খুব কম তবে আপনার কথার মাছ দিয়ে অনেক কথাগুলো জানতে পারবো আর প্রশ্নটা করতে পারবো তা আপনি ওটা থেকে আরম্ভ করুন তারপর আপনার কেন আপনার তো নানান দিকে নাট্যলেখন নির্দেশনা অভিনয় তারপর ফিল্মের কাজ ফিল্মেরও তো কাজ আপনি প্রচুর করছেন এখন তো ওইগুলো সম্পর্কে আমরা জানতে চাইবো আপনি খোলা মনে মুক্ত কথাটা বলুন একদিনে শেষ না হলে আর একদিনে বসবো তবে চাই আপনি মুক্তভাবে না আজই শেষ হয়ে যাবে বড় ইতিহাস তো নয় কৃষক ইতিহাস কোনো ইতিহাসের দিকে এমনভাবে তাকাইনি বা এটা কৃষক এইভাবে ভাবিনি কি করলু কখন করলু আজ আহ আপনার এখানে এসে তো সেই দিকে তাকাতে হচ্ছে অতীতের দিকে হয়তো বলতে পারো না যেগুলো আপনি যখন বলছেন বলতে বলি সেগুলো আচ্ছা আমরা আদিতে খুলনা দেশের মানুষ আচ্ছা খুলনা জেলার মানুষ এখন তো বাংলাদেশে আর খুলনা জেলা আমাদের এখনকার পশ্চিমবঙ্গের খুব কাছাকাছি কাছাকাছি সব দিক দিয়ে মানে ভৌগোলিক অর্থও বটে এবং ভাষা বা ওখানকার লোকজনের আচার রীতিনীতি ধর্মীয় অনুষ্ঠান কি ব্যাপার কি করছে ভাগ হয়ে এখন খুব দূর বলে মনে হয় মনে হয় যে ওটা খুলনা বুঝি ঢাকার কাছাকাছি বা ঢাকার মতন আসলে তা উঠেই না। চব্বিশ পরগনার খুব কাছে তো খুলনা জেলা খুব একটা অজঘা এমন এমনি গ্রামটা শহর থেকে যে খুব বেশি দূরে ছিল তা ছিল না যেমন আমাদের কাছাকাছি শহর বলতে ছিল মফসাল টাউন ছিল সাতক্ষীরা সাব ডিভিশনাল টাউন সেখান থেকে তিন মাইলের মতন হর. তা সেইখানে আমার ছেলেবেলাটা সেখানে কাটে কিছুদিন আর বেশিরভাগ সময়ে আমার কেটেছে আমার বাবার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি ছিলেন এবং কি কাজ করতে উনি ছিলেন সাব ডিভিশনাল অফিসের তারপরে পার্টিশনের পরে উনি কিছুদিন ঢাকা হাইকমিশনার অফিসের সেকেন্ড সেক্রেটারি হিসাবে ছিলেন ঠিক সেকেন্ড কি থার্ড হয় না ওইরকম লিয়াস ব্যাপারটা উনি দেখতেন তা সে সময় আমরা ঢাকাতেও ছিল মানে ওই একান্ন তারপরে একান্ন সালে ওখানে ঢাকায় ওই সালের সময় খুব একটা গণ্ডগোল হয় আর আমার ঠাকুরদা তিনি চিরদিন খুব অসুস্থ এবং ভীতুর লোক ছিলেন আর অত্যন্ত তো সেই ভিতু এবং ভয় তিনি তার বড় ছেলের উপরে সেই ভয়ে চাপ দিতে লাগলেন যে তুমি চলে এসো আর ওখানে আর ঠিক হবে না যাই হোক চাকরি থেকে তখন তো চিঠিপত্র লিখে ঠেকে এখানে চলে আসেন এখানে হোম ডিপার্টমেন্টে এসে অনেকদিন রেজিস্টার হয়েছিলেন তো বাবার সঙ্গে আমি খুব অনেক জেলায় ঘুরেছি যেমন যেসব জেলায় কোনো দিন আর যেমন আমার খুব একটা বঙ্গ বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছে এবং বাংলাদেশের এমন সমস্ত জেলা এমন সমস্ত জায়গায় আমি থেকেছি আর এমন তার সব পরিবেশ আর এমন সব স্মৃতি আছে ভেতরে যেগুলো ভুলতে পারি না কিন্তু ধরুন ময়গনসিং ময়গনসিং সে একটা অপূর্ব জায়গা সেখানটায় আমরা অনেকদিন ছিলাম অপূর্ব জায়গা মানে মাঠের মধ্যে আমাদের একটা বাংলো বাড়ি ছিল আর বর্ষাকালে দিগন্ত বিস্তৃত বর্ষা তার মধ্যে দিয়ে ওই পাহাড়ি যা তারা দুধ এসব নিয়ে আসতো দুধ কাঁঠাল নিয়ে আসতো আমার সব ছবিগুলো খুব ধর আমার হাতে ক্যামেরা থাকলে আমি এখন ক্লিক করে আপনার ছবিটা তুলে নিতাম আপনি যে বলতে বলতে যেরকম হ্যাঁ সত্যি আমার খুব কষ্ট হয় ওই সব জায়গার জন্য তারপর আমরা সিরাজগঞ্জে ছিলাম তারপর রংপুরে ছিলাম অনেক অনেক জেলায় বেশিরভাগ এখন সেসব জেলাগুলো চলে গেছে বাংলাদেশে আমার মনে হয় কোথায় এর জন্যেই আপনার লেখাতে অনেক সময় খুব গ্রামের জীবনটা হ্যাঁ খুব সুন্দরভাবে আমি যেহেতু গ্রামের খুব কাছাকাছি ছিলাম গ্রামেই প্রায় যে বাবা যেসব জায়গাগুলো থাকতেন কাজে ঘুরতেন তারপর যখন টুরে বেরোতেন তখন সেই গ্রামের মধ্যে ইন্টিরিয়ার গ্রামের মধ্যে আমরা চলে যেতাম বা নৌকো করে করে সেসব স্মৃতি খুব এরকমভাবে আমার ছেলেবেলাটা বিভিন্ন জায়গায় কাটে খুব স্কুল কলেজ মানে স্কুলেও পড়িনি আমি স্কুলে পড়ি কারণ পড়া সম্ভবও হতো না ওই ছ মাস আট মাস বাদে বাদে এটা কোন লিগের আমল ফজলুল হক পরে এরকম মানে ওই সময়টা আমি বলতে পারছি না তখন আমাদের এসে আপনার ওখান থেকে তারপরে এসে করলাম যদিও তখনও আমি কিছুদিন গ্রামে কাটিয়েছি বসিরাটের ওখানে একটা গ্রামে ওখানে আমাদের বাড়ি করা হয় যে বাড়িটা এখনো আছে তবে এখনো আর যাওয়াটা হয় সেখানে আমি ওখান থেকে আমি স্কুল ফাইনালটা পাস করি তিন বছর এই চার বছর আমি চলে আসি চলে এসে আর আমি স্কটিশ ওখান থেকে তো তারপরে আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়ি করি আমি যখন কলকাতায় এসছি তখন মানে নাটক নিয়ে বিশাল বিপুল আন্দোলন গড়ে প্রায় শেষের মুখে মানে ধরো নাট্য ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে মানে খুলনায় আমাদের বাড়িতে প্রতি বছরের চাঁদাপত্র ছিল সেখান থেকে আমাদের বাড়িটি থাকতো এবং আমাদের বাড়িতে একটা দুর্গা সেই উপলক্ষে পুজোর সময় আমাদের থিয়েটার হতো কিন্তু আমার বাড়ির কোন লোকই এটা বলা হল না যে খুলনা জেলার লোকেরা অদ্ভুত রসিক মানে আপনি ঢাকার কুটীদের কথা শুনেছেন কিন্তু খুলনার রসিকতা আপনি আচ্ছা খুলনা যে কোনো লোক কোনো বিষয়ে যখন তখন একটা বেশি কথা বলতে পারে যখন তখন একটা প্রভাব বলতে পারে যখন তখন একটা প্রভাব পড়বে এই কোন মানে দুঃসম্পর্কে আঁকিয়ে সাথে দেখা হল তিনি খুব বেশি দিন এখানে আসেননি বৃদ্ধ আশি বছরের মতন বয়স আমি তাকে বললাম যে কেমন আছে তিনি আমার বললেন যে তেঁতুলের কত টক এটা এই এইরকম যখন তখন এইরকম স্বাভাবিক রসিকতা খুলনার লোক করতে করতে পারতো তারপর কারণ চলো বেশিরভাগ কিছু কাজকর্ম বেশি করতো না এত জমি জমা এত উৎপর মানে কথা হয় বলতো যে লোকে এরকম করে মুঠো করে যদি চাল ছড়িয়ে মানে ধান ছড়িয়ে দেয় দেয় সে কেউ আমাদের গ্রামে বোধ হয় আর কেউ চাকরি করতেন এই রকম অবস্থা আর বেশিরভাগ লোক খুব ভিতু সাথে রসিকতার একটা যোগাযোগ আছে আপনি দেখবেন খুব সাহসী ব্যক্তিরা লেখায় আমার মনে হয় যে খুব আমার খুব ভীতু ছিল প্রচন্ড ভীতু ছিল মানে আমরা কোনদিন পুকুর ধারে গেলে না আমাদের ওখানে অনেক মুসলমানরা ছিলেন তাদের আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিলো আমি কিছুদিন আগে একটা কাগজ থেকে চেয়েছে বলে ওই ওই সময়কার বাংলাদেশের কথা আমি লিখছিল তাতে একটা জায়গায় আমি লিখলাম এটা আমার পরিষ্কার মনে আছে আমার তখন এটা শুনলে আমার দারুণ লাগবে দেখুন আমরা ময়মনসিং থেকে ফিরে আসছি তো খুলনা জেলা শহরে আমরা নেমেছি তখন ফিফটিন্থ আগস্ট এখন সেখানে ভারতের পতাকা উঠছে আপনি জানেন শুনতে পেলাম শুনতে পেলে আমাদের এই অনেক মুসলমানরা ছিলেন আমাদের দেশে বাবা আমরা সব ফিরছি পরিষ্কার মনে হয় কান্নাটি করেছে যাইবো কি বলছিলাম যে ওই ছিল এবং সুন্দর আমাদের যে ছিল কিছু ছিল আমাদের মতো কাটা সিন আর কিছু ছিলো আর সুন্দর ছিল এবং আমাদের কেউ কিন্তু আমার দাদু মধ্যে আমার ঠাকুরদা আমাদের খুব ইয়ে করতেন মানে আমাদের অভিভাবক তো তিনি করতেন বাবা বাইরে যখন বাবা ঢাকায় থাকতেন তখন আমরা চলেছে তাই আমরা মোটামুটি ওই পঞ্চাশ সাল অব্দি ওখানে ছিলাম তারপরেও কিছুদিন আমরা যাতায়াত করেছি আমার বাড়ির কেউ করতো না কিন্তু ওই সে তখন ওই সব সাজা গুলো হতো সাজাহাল শরৎচন্দ্রের নামের স্মরতি দেবী ইত্যাদি করতেন লোকজন গ্রামের লোকজন মানে অতি অজ্ঞ লোকজনকেও করতে দেখেছি লেখাপড়া জানে না যুক্ত উচ্চারণ করতে পারে না ঠিকমতো কিন্তু তাদের ওই নাটক টাটক করার সময় সে সমস্ত অদ্ভুত ঘণ্টস্বর্ত বার করতে। আমার মনে আছে আমাদের একজন ছেলে আপনি শুনলে অবাক হয়ে যাবে তার গলা সে ঐতিহাসিক নাটক তিনি করতেন তার খুব নামছে তিনি যেকোনো গলা করতে গেলে এমনি করে কথা বলতেন আর বসিরাটা যেখানে যে গানটা আমরা ছিলাম তখন আমি লিখতাম লিখতাম গল্প লেখা ক্লাস করে থাকতো তখন ধরুন আমার তেরো বারো বছর বয়স হবে তখন ওইসব প্রথম এসে আমি ওইসব কাগজ টাগজনে আছে। বসুমতি তখন মাসিক বসুমতিতে বাচ্চাদের জন্য একটা আলাদা লেখা জায়গা ছিল এরকম প্রত্যেক কাগজে আমি চার মাস চার মাস অন্তর লিখতাম রেগুলার হয়ে যেত মানে কি ওই এক মাস লেখাটা হয়ে যেত তাও খুব বাধা অন্ধ প্রতিবন্ধকতার মধ্যে লিখতে হতো পড়াশুনো কামাই কামাই হয়ে যেত এইসব হতো যায় ওগুলো লিখতাম তবে লেখাগুলো ছাপা হলে আমার বাড়ির লোকজন খুব খুশি আর ওখানে এই আমার যে কাছে এখানেও খুব নাটক এখানেও খুব নাটক হতো এবং সেটা কোয়ালিটিভলি আমাদের তো ওখানে তারপরে পার্থ সারথী সব ঐতিহাসিক পৌরাণিক নাটক গুলো পার্থ নাটকটা বেশ ভালো আমরা একটা নাটক করেছিলাম ঋষিকান্ত বসু রায় তার নিশ্চয়ই তার রেকর্ডস আপনার আছে তার ওই নাটকটা ওই বিশাল কুমারী তান লেখা আছে নাটকের এবং সেই নাটকটা লেখা হচ্ছে ওকে নিয়ে লেখা এবং সে রাজা তখন সেটা চাপতে চেষ্টা করছে চলকে ছেলে রোগে আক্রান্ত হচ্ছে অনেক মানে রাজত শক্তি এবং সামাজিক অনেক শক্তি চরককে চরকের ওই গবেষণাটাকে চেপে দেওয়ার চেষ্টা করছে বহু ঝড় ঝাপটার মধ্যে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে তার একটা জয় হচ্ছে নাটকের নাম ছিল বনমবলি নামটা একবারে বাজে নামটা শুনে মনেই হবে না যে নাটকটা কত ভালো হতে নাটকটা বেশ এইগুলো আমরা ওই স্কুল লাইব্রেরি থেকে খুঁজে করতাম এবং অনেক সময় এবং যেসব কথা কথা ছেড়ে সেগুলো আমি লিখে লিখে থেকে শুরু করেছে তারা কতজন সব নাটকগুলো করেছে আমি জানি না কিন্তু আমি ওগুলো করেছি রানী ভবানী করেছি আমি দেবলা দেবী করেছি মিশর করেছি সাদাহ করেছি করেছি ধারণা আছে আমি কি বলবো যে যখন খুলনার ওই গ্রামের মধ্যে থিয়েটারটা বেশ জনপ্রিয় ছিল সেখান থেকে পাওয়া যেত সে বিকেলবেলা বড় বড় ট্রাঙ্ক কাটতো গরুর গাড়িকে চাপানো আর সেই ট্রাঙ্কের উপরে মস্ত মস্তীট আর ওগুলো হতো কি নিয়ে আসে আপনি ভাড়া করেছেন তো ধরুন আপনি সাজানা করছেন তার সাথে কিন্তু তীর্ধনুকুকে এসে গেল রাতের উপরে তীর্ঘনুক এসে গেল গাদা বন্ধু এসে গেল তলোয়ারও এসে যেটা চা লাগবে আর ডায় ভাড়া করে নিয়ে যেত তৎকালীন সব কলকাতার হিট প্লেস হতো কি গ্রামের দু চারজন দু দশ জন লোক যারা কলকাতায় থাকতেন তারা দেখত নাটক লোক তারা সব স্টেজে সব দেখে যেত একজন ছিলেন তিনি ওইটা দেখে কি বহু চেষ্টা করেছিলেন ওইটা করা কি ওই রকম করার আর অভিনেতারা যেমন অভিনয় করতেন তেমনি করেই শেখানো ঠিক আছে মানে কারণ বেশ আমাদের অধ্যাপকদের মধ্যে দু চারজন ছিলেন তারা প্রতিদিন আটক রসিক না নাটকের সঙ্গেই যুক্ত করে। অধ্যাপক হয়েছে না অনর্থ রে কতদিন হয়েছে তারপরে অনর্থটা হয়েছে আশ্চর্য বলুন ওরা একটা নাটক হয়েছে উদ্বোধন বলে একটা নাটক জানিনাটক উনি ছিলেন গুরুদাস বাবু ছিলেন ছুদিন আমাদের চিত্তবাবু ছিলেন তার ঘোষণা অনেকে বেশ নাটকে উৎসাহী ছিল নামগুলো বললে দেখতে পাবেন তারা অনেকেই এখন থিয়েটারে আছে যেমন রুদ্র আমাদের রুদ্রপ্রসাদ পার্থীদ আছে কাজকর্ম করছেন জানি না তারপর দেব আমাদের সঙ্গে আরেকজন নাটক লিখতে ভালো অতঙ্গারী হলো সে ছিল এই যে গ্রুপ থিয়েটার চালা আমাদের রেপেন পরে ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেছে তো ওই ওখানে ওখানে থাকতে থাকতে তখন আমরা কলকাতায় এসে নাটকের কাজকর্ম দেখছি আমরা আরা নাটক দেখতে গেলাম এমনি করে আর ক্লাসে আমাদের নাটক হতো কত হতো আমরা তখন ঠিক করলাম যে আমরা এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওঠে আমরা একটা তখন সব অনেক দল হচ্ছে নাটকের দল ছোট ইউনিট তখন এত বেশি তো নয় তখন ধরুন বহুডুপীকে জানি তখন রূপকারকে জানি থিয়েটার ইউনিটকে জানি আর থিয়েটার সেন্টারকে জানি আর ব্যাপারটাও তখন মনে হচ্ছিল একটা বিশাল হার্কুইলিয়ান দল করা সেটা আছে সেই সময় আমরা জানলাম জালা তখন ওই সাত দিনের তফাতে আমাদের ছেলে মেয়েটা দুটো নাটকের দল তৈরি হয় একটা হচ্ছে গন্ধত্ব সাত দিনের কথা একটা সুন্দর একটা গন্ধ এবং গন্ধব প্রতি কর্মীর সংখ্যা বেশি ছিল এবং গন্ধর্বই বেশ মানে খুব সিরিয়াসলি নাটকটা এবং শুধু নাটক করা নয় পরে আমরা এডিট করতো তখন কোন তখন তো কোনো কাগজই ছিল না মাঝে মাঝে বহু রূপে বেরোতো বা বহুরূপী দুটো বেরো না আর একটা কাগজ ছিল পরেছিল সব দিক দিয়ে কাগজটা খুব ভালো ছিল সুন্দরমত তার কাজকর্ম করতে লাগলো কিন্তু নাটক নাটক গুলো চৌধুরী আমরা এক ক্লাসে পড়তো আচ্ছা আর প্রতিম চৌধুরী অনেকগুলো নাটক অনেক নাটক পার্থ অনেক নাটক পার্থ খুব উৎসাহিত ছেলে ছিল এবং তার জন্য ছিল কে নিয়ে সব সময় এরম ভান করতে যে হ্যাঁ আচ্ছা আমার নামটা মনে পড়লে বলবো এই এক আমরা করেছিলাম তখন ওয়ান একটা হেডলাইন নিউজ ছিল তাই হবে অবাক ব্যাপার আর একটা কাগজে বিজ্ঞাপন দিয়ে পাঁচটা শো যদি কেউ করতে পেরেছে তাহলে তো একটা বিশাল ব্যাপার সত্যি সেদিক থেকে দেখতে গেলে আমরা অনেকটা হতো হয়ে গেল নেমন্ত করে হয়ে গেল আর সেই যুগে মনে আছে সুন্দর করা মনে সুন্দর নাটক লিখি সেটা লিখি সেটা একটা আমাদের তখন ছ মাসে একবার করতে পারলেই হ্যাঁ কোনোর্স নেই কিছু নেই ওই কলেজের পয়সা ফয়সা বাঁচিয়ে থিয়েটার করা সেভাবে তো হয় তো আমাদের এক বন্ধু অতনু ও একটা সিঁড়ি বলে নাটক ছিল যেটা রেডিওতে রেডিও কম্পিটিশন সেটা করব বলে এনেছিলাম তারপরে আমরা অথবিক বাদে একটা আমরা সবাই একটু ছেলে মানুষ হয়েছিল ও ট্রেনে নিয়ে চলে না আমি ওটা করবো তো ফিরে আস্তে আস্তে তখন যাক রাত্রেবেলা দেখিয়ে একটা চেষ্টা করে তো গিয়ে একটা দুর্নম্বর খাতা কিনে বাড়ি ঢুকে বসে কথা হচ্ছে যে সে তার বিষয়টা বলল যে এই ডুগ্ন এবং এই ভীতু একে মানে পঁচিশ বছর ধরে তিনি বেডে ঢুকছিলেন তারা পঁচিশ বছর তিনি এমন একটা রোগ ছিল ওষুধ ছাড়া থাকতে পারতাম না আর ডাক্তার বলে গিয়েছিল ডাব খেতে সকালে ডাব দুপুরে ডাব রাত্রে ডাব বিকেলে ডাব না হলে থাকতে পারতাম ডাক্তারের নির্দেশ একটু হেফে করতে এমন ছিল মানে ঠাকুমা কখনো কখনো রেগেবেলা তখন শরীর ঠান্ডা হতো কিন্তু না পেলে ঠান্ডা আমি ওকে নিয়ে দুজনকে নিয়ে আর ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চা ছেলের অসুখ রেখেছিলাম বাড়ির মধ্যে উপরতলায় বাচ্চাটার অসুখ হয়েছে তার কাছে সরঞ্জামপাতি রয়েছে সেগুলো সব উঠে উঠে নিয়ে গেছেন আপনি বলেন পরেন নাটকটার নাম হচ্ছে মৃত্যুর চোখে চোখ আচ্ছা রাত্রে এবং জীবনে ওই নাটকটার একটা লাইন আর পাল্টাইনি এখন একটা নাটক কতদিন কতদিন ধরে দেখি কত সংলাপাই কত কি করি কত তার কলা কৌশল না এখন এত নাটক সারাক্ষর অনেকটা জানতো না অজ্ঞতা কখনো কখনো কেন বকু সম্পর্কি একটা মানুষের মানে মঞ্চকে না জানে নাটক লেখা থাক আবার বেশি জানলে তারপর লেখা বেশি ধরে আপনি জানেন যে করতে পারে অভিনেত্রী করতে পারে এই জায়গা থেকে আলো এই করতে পারে এটা করতে পারে না আপনার লিখে গিয়েছিল কোনোদিন আর পাল্টাতে নাম একটা হলো রেডিও তে আমরা দিল্স্ট হলো রেডিও তো অল ইন্ডিয়া বয়স কত কুড়ি বছর এবং আমাদের এক বন্ধু মেকআপ দিয়েছিল সেই বন্ধু খুব বিখ্যাত মেকআপ অনন্ত দাস তিনি সত্যজিৎ করেন ওকে বলে প্লাস্টিক মেকআপ অনেক নাটকের একজন আচ্ছা আর আপনি সহজে তার অভিনয়টা করেন সোজা কথা বলারও বলতে কষ্ট হয় এটা কি খুব আওয়াজ করতে হয় এই তো ওরকম হয় কিছু লোক তো ভিটা সেন্টারে চার পাঁচটা 1960 কা যখন নাটকটা আবার হচ্ছে তখন মানে আমি এরকম চার পাঁচ মাস অন্তর তিন চারটা শো হয়েছিল তরুণ দা খুব ভালো লিখেছিল ওর কারণ তরুণ তখন একটা নাটক কমার্শিয়ালি করতেন ওই নাটক নিয়ে কালিদা কিছুদিন পরে আর বললেন না তখন সেই কালিদার এখন আমাকে একটু বয়স্ক মনে হয় তখন আমার কুড়ি বছরের চেহারা মনে মতো চলছে কিছু মনে হয় আর ছোট্ট বোন সে কালী ব্যানার্জির মৃত্যুর মহেন্দ্র চৌধুরী মশাই এসেছিল এবং মহেন্দ্র চৌধুরী মশাই অনেকক্ষণ বসেছিলেন বললেন যে বেকারটা তোলা হলে বললেন ডাকছিলেন অনেকক্ষণ করে কথা বললেন আপনি তারপরে করে তারপরে <laughs> <laughs> তারপরে নাটক এইটা সুন্দর এরকম সুন্দরমে আর বেশি নাটক করি ভালো অভিনয় করি কাব্য নাটকে করেছিলাম কৃষ্ণ ধরে মনে আছে মঙ্গল অনুগ্রত একটা নাটকে করেছিলাম সেটাও খুব ভালো করেছিলাম এবং এই সময়টায় সেটাও খুব এমনি স্কুল কলেজে তার নাম হচ্ছে নীলন তির একটা ক্রিস্টি নিয়ে আমি আমি ময়মন সিং এ ছোট নাটকের পরে আলাদা অভিভূতি আর খানিকটা খানিকটা বানিয়ে বানিয়ে কিন্তু ওই মৃত্যুর ছবি জলটা কি বানানো ছিলো ছিল এটা বানিয়ে বানিয়ে গল্প লিখতাম ঠাকুরদা ছিলেন তারপরে ছেলেটি আছে ছেলেটি অসুখ করেছে তারপরে সব জিনিসগুলো আপনার চলে যাচ্ছে আর বহুরুপি করলো না কি করলো আচ্ছা আর আতোকি আতকাই ওটা করতো পাখি আর পাখিটা লিখি তারপরে আমি কিছুদিনের জন্য তো একটা কলেজে বাইরে একটা কলেজে কাজ নিয়ে চলে যাই